বাংলা মানবতা সমাধান ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আল হামদানিল্লাহি আহমাদেরহু ওয়া نستাইনু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমান ইউশাকি আর-রাসূল ওয়ায়াতির মুহিমাল্লাহ অনুসলিহি জাহান্নাম ওয়াসায় পিস টিভি বাংলার সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য মনোযোগ দিয়ে শোনার জন্য আপনাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের আলোচনা চলমান শরীয়তের মর্যাদা ও তা বুঝার মানদণ্ড शरियत मानते गब्धि ना था पतभ्रुष्ट होब और बुजटार शरियत बुझार मानदंड अवलम्बन ना कर कारण बहु मानूष कुरान पढ़े विभ्रांत होदिस पढ़े विभ्रांत हो सूतरा जन शरियत मानते गए विभ्रांत ना हई সে মর্মে সচেতন থাকুন আল্লাহ রাবুল আলম বলছেন অমাই শাহিকুর রসুল যে ব্যক্তি মোহাম্মদ সাল আলি আসাল্লামের বিরোধিতা করবে মিমবাদে মা তাবাই হুদা তার কাছে হেদায়েত প্রকাশিত হওয়ার পরে পবিত্র কোরআন এবং হাদিস আমার সামনে উপস্থিত এর এরপরেও যদি নবী মোহাম্মদ সাল্লু আসাল্লামকে কেউ না মানে तर ज बिधिता करमिन रास्तार सहबा के नाम्टा चलो एक क्षेत्र एक शर्त उल्लेख कर दर्शकमंडल आपने बोझार चेष्टा कर शुद्ध जदि बला हतो रसल्लाह सल्लाह आलहीसलम के जे व्यक्ति ना मानव क्योंकि एक शर्त कर सब মমিনদের রাস্তার উল্টা চলবে অর্থাৎ সাহাবায়কেরামের বুঝ অনুযায়ী চলতে হবে আপনি পবিত্র কোরআন এবং সই হাদিস মানবেন তবে সবচেয়ে বড় শর্ত হলো সেটা রসুল্লাহ সাল্লাম এবং সাহাবায় কেরাম যেভাবে বুঝেছেন ওইভাবে মানতে হবে নিজের বুঝ অনুযায়ী কোরআন এবং সন্না মানা যাবে না কোনো বিজ্ঞানের থিউরি নিজে মানা যাবে না কোনো দর্শনের থিউরি নিজে মানা যাবে না দার্শনিকের দর্শন ভুল হতে পারে থিউরি ভুল হতে পারে মনীষীর পাণ্ডিত্য ভুল হতে পারে কিন্তু আল্লাহ রাবুল আলমিনের দেওয়া বিধান কখনো ভুল হতে পারে না কারণ এই শরীয়ত প্রথম নাজিল হয়েছে রসুল্লাহ সাল্লাসাল্লামের উপরে আর সাহাবাহামের উপরে এটা প্রথম কার্যকর হয়েছে সুতরাং কোরআন এবং সই হাদিস মানতে চাইলে আপনাকে সবচেয়ে বড় শর্ত মানতে হবে যেভাবে মেনেছেন রসুল্লাহ সাল্লাসাল্লাম এবং সাহাবাকেরাম এই জন্য ওয়াতাবি গয়রা সাবি মিন সাহাবিদের রাস্তাকে শর্ত করা হয়েছে সাহাবীরের রাস্তাকে এখানে মানদণ্ড তৈরি করা হয়েছে এই দুইটি শর্ত উল্লেখ করার পর আল্লাহ বলছেন নুয়াল্লি হিমাত আল্লাহ এই যে ব্যক্তি দুটি শর্ত না মেনে অন্যদিকে চলতে থাকবে আমি তাকে সেই দিকে চলার জন্য সুযোগ করে দিব ফিরিয়ে দিব অনুসলিহি জাহান নাম অতঃপর আমি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করব সহজরে নিক্ষেপ করব ওসা মাসিরা কতই না জঘন্য তাহলে যে ব্যক্তি সাহাবাকে নামের রীতি অনুযায়ী পুরাণ এবং সহাদিস বুঝবে না এবং সাহবাকে নামের বুঝের উল্টা দিকে চলবে বা শরীয়ত সম্পর্কে এমন বিধান সে আবিষ্কার করলো যেটা সাহাবাহেরামের বুঝের বিরোধী রীতি রীতিবিরোধী রসল্লাহ সাল্লাম যেভাবে বুঝেছেন এই বুঝের বিরোধী এই ব্যক্তিকে আল্লাহ রব আলম জাহান্ন নিক্ষেপ করবেন এই আয়ের প্রমাণ করে অতএব রসুল্লাহ সাল্লামের বুঝের বিরোধী বুঝ আপনাকে বোঝা যাবে না আর আজকের মৌলিক কয়েকটি সমস্যার মধ্যে অন্যতম একটি সমস্যা হল এই বুঝের উল্টা এই জন্যই আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো শরীয়ত বুঝতে গিয়ে এই কেউ উল্টা না বুঝে বহু মুফাসসির কোরআন বুঝতে গিয়ে নিজের ব্রেন অনুযায়ী নিজের রীতি অনুযায়ী বুঝেছেন না আল্লাহ রাবুল আলমিন কোরআন নাজিল করেছেন সাথে সাথে ব্যাখ্যা অনুযায়ী হাদিস পেশ করেছেন এই কোরআন বোঝার জন্য আরবি ভাষা পাণ্ডিত্য অর্জন করা বড়ো শর্ত নয় বরং পবিত্র কোরআন বোঝার জন্য সবচেয়ে বড় শর্ত হলো হাদিস বোঝা হাদিসের পণ্ডিত হওয়া এক নম্বর শর্ত কারণ কোরআনের ব্যাখ্যা হাদিস ছাড়া এত সুন্দরভাবে কোনো থিউরি দিতে পারবে না এই বিশ্বাসটা আপনাকে নিতে হবে শুধুমণ্ডলী একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি সুরাতুল আহজাব ৪০ নম্বর আয়তে বলেছেন মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম্মীর রিজা লিকুম নবী মোহাম্মদ সাল্লাম তোমাদের কোনো ব্যক্তির বাপ নন পিতা নন ওলাকির রসুল আল্লাহ বরং আল্লাহ রসুল ও খত আমার নাবি এবং নবীদের মধ্যে শেষ নবী এই একটি নিজের মতো করে বুঝতে গিয়ে এক মানুষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে শেষ নবী মনে করেন না বরং তারা বলে থাকেন নবীর হাতে আংটি ছিল তাই তিনি আংটিওয়ালা নবী আসলেও খতাম শব্দের অর্থ আংটি তাতে সন্দেহ নেই কিন্তু খতাম দ্বারা এই স্থানে আংটি বুঝিয়েছেন হ্যাঁ কোরআনের অনুবাদ হলো খতামান নবীদের মধ্যে আংটিওয়ালা যদি এই অনুবাদটা যদি কেউ করে তার অনুবাদকে আরবি ভাষা অনুযায়ী আপনি ঠিক বলতে পারেন তবে বুঝটা কি ঠিক হলো বুঝটা কি সঠিক হলো কখনোই নয় আপনাকে এই বুঝটা নেওয়ার জন্য হাদিসের দিকে ফিরে যেতে হবে চলুন সহি দ্বিতীয় খণ্ডের পাঁচশো নয় হাদিসটা খুঁজে দেখি রসুল্লাহ সাল আলিকাম উদাহরণ পেশ করে বলছেন লাভয়া বাদি আমার পরে কোনো নবী আসবে না আমি হলাম নবীদের মধ্যে শেষ নবী যখন আপনি এই আয়টা নিজের মতো করে বুঝতে যাবেন ডিকশনারি খুলে বুঝতে যাবেন তখন আপনি পথভুষ্ট হবেন এতে কোনো সন্দেহ নাই কারণ যে ব্যক্তি মোহাম্মদ সল্লু আসসাল্লামকে শেষ নবী হিসাবে বিশ্বাস না করবে ব্যক্তি কাফের এই জন্য এ পৃথিবীর এক শ্রেণীর মানুষ গোলাম আহম্মদ কাদিয়ানীকে নবী মানার কারণে নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী হিসাবে গ্রহণ না করার কারণে তারা কাফের এতে কোনো সন্দেহ নেই কারণ তা নবীকে মোহাম্মদ সাল্লাম তার শেষ নবী মানেনি এই কুরানের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছে যে দেখো আল্লাহরী আল্লাহ নয়। কত বড় মারাত্মক ভুল এবার আপনাকে বুঝতে হবে সাহাব একামের বুঝ অনুযায়ী রসুল্লাহ সাল্লামের বুঝ অনুযায়ী আল্লাহ নবী বলছেন যে দেখো উদাহরণ দিয়ে বলছেন একটা ঘর একেবারে পূর্ণ এমত অবস্থায় শুধু একটা ইট বাকি রয়েছে মানুষ এসে দেখছে আর বলছে যে এই ইটটা দিয়ে যদি পূরণ করা হতো ঘরটা কতই না সুন্দর হলো আ নাহা দেখল না আর আমি সেই ইট এই ইটটা এসে ঘরটা পূর্ণ করা হয়েছে আমার পরে আর কোনো নবী আসবেন না আমি হলাম শেষ নবী সই বুখারের হাদিসটা দ্বারা আমি বুঝতে চাই তাহলে কি এটা আংটিওয়ালা নবী হলো শেষ নবী হলেন এই বুঝটা না বুঝার কারণে এক মানুষ কুরান থেকে দলিল নেওয়ার কারণে পথভুষ্ট হয়েছে এবং নবী মোহাম্মদ সাল্লামকে শেষ নবী বিশ্বাস না করে কাফের হয়ে গেছে তারা মারধুত হয়েছে কোরআন না কারণে এজেনাল্লাহ বলছেন ছাব্বিশ নম্বর আয়তে अल्लाह रबुल आलमी मशार उदाहरण दिए पेश करते चाचन जे आल्लामे कुरान माध्यम ये उदाहरण माध्यम बहु मानुष के पथ देखान आहु मानुष के पथभुष्ट करें और जरा पथभुष्टा फासेक कुरान बुजते गथभुस् हन तहान रसल्ला सल्लाहमेंज्जतुल्लाक सई मुस्लिम प्रथम घटे एक सौ अठार पृष्ठा खुलन নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন যে কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে সুতরাং কোরআন বুঝতে গিয়ে যেন আমার বিপক্ষে কোরআন সাক্ষী না দেয় সে ব্যাপার আপনি সচেতন থাকুন আর অসংখ্য উদাহরণ রয়েছে তার মধ্যে আমরা পেশ করবো ইনশাল্লাহ গত রূপ পেশ করেছিলাম ইন্না মালাইকু ইসল্লু আলান্নবী আমরা এই উদাহরণটা নিয়ে সামনে আলোচনা করব সম্মানিত সুদিমণ্ডলী সময় হলো একটু বিরতির বিরতির পরে আবারও ফিরে আসবেন ইনশা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি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 সন্ধ্যা ছটায় পুনঃ সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে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 আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত উপস্থিতি আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম আলোচনায় নিয়ে যদি পবিত্র কোরআন সাহাবাদের মতো না বুঝি তাহলে আমাদের অবস্থানটা কি হবে চলুন আর একটি উদাহরণ আপনাদের সামনে পেশ করি সুরাই আহজাবের ছাপন নম্বর আয়াতটি আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া ইহীন আহমন মুসল্ল আলীকি ওয়াসাল্লিম তাসলিমা নিশ্চয় আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে সহমত নাজিল করেন এবং ফেরেস্তারা নবীর উপরে দরুৎ পাঠ করেন এটা হলো আয়াতের অর্থ কিন্তু যদি শাব্দিক অর্থ আমি নিয়ে যাই বোঝার চেষ্টা করি আমরা একটু উদাহরণসহ বন্ধুরা আমার এটা কোনো কঠিন বিষয় না খুব সহজ বিষয় আপনাদেরকে সচেতন করার জন্য এই আলোচনায় আমরা মানে প্রবৃত্ত হয়েছি এছাড়া উপায় নেই আজকে কোরআন বুঝতে গিয়ে অসংখ্য মানুষ বিভ্রান্ত হচ্ছে এই সুযোগটা আমরা নেব না সাধারণ দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ জানাতে চাই আপনার আলোচনা শোনার জন্য মনোযোগী হন যদি এই আয়তার অর্থ করি যে আল্লাহ রাব্বুল আলমিন এবং ফেরেস্তা মন্ডলী নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের উপরে দরুৎ পাঠ করেন অনুবাদ কিন্তু ঠিক হবে কিন্তু বুঝটা কি ঠিক হলো যদি আল্লাহ করেন তাহলে আল্লাহ ও আলী রহমত নাজিল করুন আল্লাহ রবুল আলমিন আবার কোন আল্লাহকে বলবেন যে আপনি দরুদ পাঠ করুন নাউজুবিল্লাহ বরং অর্থটা কি হবে কোরআনের আরবি অনুযায়ী অর্থ করলে আপনি ভুল বুঝবেন সুতরাং আপনার উচিত হবে এর অর্থটা বোঝা সাহাবাকেরামের মতন এর অর্থ হবে আল্লাহ রব্বুল আলমী নবীর উপরে রহমত বর্ষণ করেন আর ফেরস্তারা কী করেন দরুৎ পাঠ করেন এই জন্য এই বুঝটা না থাকার কারণে এক শ্রেণীর মানুষ মিলাদের দলিল খুঁজে এই আয়াত থেকে আর বলে থাকেন যে আল্লাহ রব্বুল আলমিন নবীর উপরে দরুৎ পাঠ করেন কথাটি সিরিকে কথা আর এই আয়াতে মিলাদ পাঠ করার কথা বলা হয়েছে অথচ এই মিলাদের বিধান তৈরি হল বাগদাদের ইরবল নামক শহরে এই জিনিসটার উৎপত্তি হলো অথচ আজকে সেটাকে জায়স করার জন্য কোরআনের আয়াতকে আমি অপব্যবহার করছি না বিল্লাহ এ আয়াতের অর্থ এটা নয় কীভাবে দৌরৎ পাঠ করতে হবে সেটাও হাদিসের মধ্যে আসছে সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো যে আল্লাহ সম্পর্কে এই ধরনের কথা বলা এবং যেটা শরীয়তের মধ্যে নেই সেটাকে জায়জ করার জন্য কোরআনের আয়াতের অপব্যবহার করা প্রকারান্তরে আল্লাহর বাণীকে অসম্মান করা আল্লাহর বাণীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা কেন আমি এভাবে বুঝলাম সাহাব এ এটা বুঝছিলেন না সাহাবা কেরামের বুঝটা যে দরকার রসুল্লা সাল্লা বুঝটা যে দরকার তারা কিভাবে আলহাল্লামকে প্রশ্ন করলেন যে আল্লাহ রব আলিন এই কথা বলছেন যে ফেরেস তারা দরুদ পাঠ করে আল্লাহ রহমত নাজিল করেন আমরা তো বুঝলাম না এর দ্বারা কি বোঝানো হয়েছে আমরা তো সালাদ দায়ী করি আল্লাহর জন্য কিন্তু এ আয়াতে বলছেন যে আপনার জন্য সালাত পড়তে হবে দেখুন সালাত শব্দের অর্থটি সাহাবাকম বুঝেননি তখন রাসুল সাল্লাম শিক্ষা দিলেন কুলু আল্লাহ সাল্লা আলহ মুহদ কামা সল্লা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিমিদুম মজিদ আল্লাহ বারিক আল মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কামা বারকা আলা ইব্রাহিম ও আল আলীব্রহিমা কাহামিদ মাজি দুঃখজনক ব্যাপার হলো এই কথা বলে দরুদ পাঠ করা আল্লাহ রহমত নাজিল করেন আর ফেরস্তা মন্ডলে দৌরুৎ পাঠ করেন সুতরাং হে ইমন্দারগণ তুমরাও নবীর উপরে দৌর পাঠ করো বুঝটা দেখেন বুঝেন কারণ সালাদ বলতে বোঝা যায় আল্লাহর উদ্দেশ্যে সালাত আদাই করা কিন্তু এখানে শরীর শব্দ অর্থ কি এক নয় তাহলে বুঝার যে দরকার প্রয়োজন এই হাদিসি বলে দেয় কোরআন আয়াতই বলে দিচ্ছে দুঃখজনক হলো সত্য আমরা এই বুঝটা যদি সাহাবাহরামের কাছ থেকে না নিতাম সাহাব এ যদি রাসুলের কাছ থেকে না নেন এই আয়াতের অর্থ বুঝতে পারতেন না কেন আমরা আজকে পতভুষ্ট কেন আমরা আজকে বুঝতে চাইনি চলুন আমরা আরেকটি একটি উদাহরণে যাই পথ কোনটা কোনটা সঠিক পথ সে ব্যাপারে রসুল্লা সাল্লাহ আলাই সাল্লাম কত সুন্দর না উদাহরণ পেশ করছেন আমরা কোরআন বুঝতে গিয়ে যেন ভুল না বুঝি আল্লাহ রাবুল আলমিন বলছেন শিখিয়ে দিচ্ছেন দুয়া হিসাবে ইহদিনা সিরাতম আমাদেরকে সোজা সরল পথ প্রদর্শন করুন আপনাকে বুঝতে হবে এই পথটি কোন পথ কেউ বলছেন এটা হলো রাজনীতির পথ কেউ বলছেন না এটা হলো জিকিরের পথ কেউ বলছেন না এটা হলো জিহাদের পথ কেউ বলছেন না এটা হলো ফজিলতের পথবিল্লা চলুন ব্যাখ্যা দিকে এই পথ বলতে কোন পথ এই পথ যে ইসলাম এই পথ যে তৌহিদ এই পথ যে দিন কোথায় থেকে ব্যাখ্যা নেব চলুন এই পথের ব্যাখ্যা দিলেন মুস্ত একশো বলছেন রসুল খত্তান একটা লম্বা দাগ দিলেন দেওয়ার পরে বলছেন হাদ সাবিল্লাহ এটা হল আল্লাহর রাস্তা আন হুতানিমালে অথবা ডানে বামে অনেকগুলো দাগ টানলেন ডাক দেওয়ার পরে বলছেন কত সুন্দরভাবে ভাবে সেরাতে মুস্তাকিমের ব্যাখ্যা দিচ্ছেন শুনুন আপনি যে বলবেন এক একটি পথ না রসুল্লাহ সাল আলিহাল্লাম বলে দিচ্ছেন এরপরে পেশ করার পরে বলছেন প্রত্যেক রাস্তায় শয়তান বসে আছে সে তাদেরকে ডাকছে এই পথে চললে তোমাদেরকে তারা জাহান্নামে ফেলে দিবে আর হলো মানুষ শয়তান অসংখ্য পথ মানুষ তৈরি করেছে আর আপনি আজকে বলছেন কোরআনের অপব্যাখ্যা করে যেকোনো পথে চললেই হবে না অসম্ভব আপনাকে একটা পথে চলতে হবে এই পথটা একটা নির্ধারণ করতে হবে রসুল সাল্লাহ অবশ্যই এই সোজা দাগটির উপরে তার কেবল এই পথটিকেই অনুসরণ করো ওলা তত্তাবে অন্য অন্য পথের অনুসরণ তোমরা করো না নিষেধ করছেন অন্য পথের অনুসরণ করতে এটা হলো সিরাতে মুস্তাকিম এটা অনুসরণ করো যদি অনুসরণ করো ফাত্তাফার কবে মাংসাগুলি এই পথ ছেড়ে যদি এই পথে না থাকলে অন্য পথে তোমরা চলে যাবে আর আপনি অপব্যাখ্যা দিয়ে বলছেন যে কোনো মাজা মানলেই হবে যে কোনো তরিকা অনুসরণ করলেই হবে যে কোনো পথ অবলম্বন করলেই হবে মমিনের জন্য একটি পথ খোলা রয়েছে সে পথটা হলো সিরাতে মুস্তাকিমের পথ আপনি কখনোই দাবি করতে পারেন না যে অন্য পথে চলবেন চলুন এই পথটা কোন পথ এই বুঝটা আমাকে আল্লাহ হাদিস তিনি বলেছেন আমার উন্মত বিভক্ত হবে তিয়াত্তরটি দলে যদিও বাণীশ্রণীরা বিভক্ত হয়েছিল বাহাত্তর দলে আর আমার উন্মত বিভক্ত হবে তিয়াত্তর দলে সবগুলো জাহান নামে যাবে এক সব দল জাহান নামে যাবে একটি যাবে জান্না তারা কারা তখন রসুল্লাহ সাল আলিহালাম বললেন মা আনা আলিহি ও আসাহি আমি এবং আমার সাহাবিরা যে পথের উপরে আছি এই পথে যারা থাকবে তারাই জানাতি আমি এবং আমার সাহাবেরা যে আদর্শের উপরে আসি সেই আদর্শের উপরে যারা থাকবে তারাই জাননাতে এটা সীমা লেখা দিয়ে দিয়েছেন রসুল্লাহ সাল্লা আদর্শে মুখ্য সাহাবেকরাম তারা আদর্শে কিভাবে মেনেছিলেন এই পদ্ধতি অনুযায়ী যে ব্যক্তি হক পথে চলবে সেই ব্যক্তি জান্নাতে যাবে আর আপনি কিভাবে বলছেন যে আমি যে কোনো পথে চলে আমি জান্নাতে যাব। যে কোনো থিওরি মেনে আমি জানাতে যাবো কি সিরা আল আল্লাহ রাবুল আলমী বলে দিয়েছেন ব্যাখ্যা সিরাতিমটা কি যারা চলেছেন যাদের উপরে আল্লাহ ইনাম রহমত করেছেন দয়া করেছেন তারা কারা তারা হলেন নবীগণ তারা হলেন শহীদগণ তারা হলেন সিদ্ধিকা সাহাবেক যে রাস্তায় চলেছেন ওই রাস্তায় চলতে হবে ওই রুটে চলতে হবে নতুন কোন পথ আপনার উন্মুক্ত করার সুযোগ নেই প্রত্যেক নবী আসল চলেছেন সিরাতে মুস্তাকিমে প্রত্যেক শহীদগণ চলেছেন সিরাতে মুস্তাকিমে মানব রচিত কোন পথে আপনার আমার চলার অনুমতি নেই সুতরাং আপনি এই আয়াতের অপব্যাখ্যা করতে পারবেন না তবে আল্লাহ রাবুল আলমিন এই হক পথে থেকে সিরাতে মুস্তাকিমে থেকে সেরাতে মুসিমের মাধ্যমে শেষ করতে হচ্ছে সকলকে ধন্যবাদ আন্তরিক মোহর্বত জানিয়ে শেষ করছি সুবাহুল Oh, whoa.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 সদ্ব্যবহার করবে যদি তাদের একজন বা উভয় তোমার জীবন দোষে বার্ধক্য হয় তবে তাদের সাথে বিরক্ত প্রকাশ করে তোমরা বলো না তাদের সাথে বিনয়ের সহিত কথা বলবে